সামুরাহ হ্রদিলাহতাল্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আমি আজ রাতে স্বপ্নে দেখতে পেলাম যে দু ব্যক্তি আমার নিকট এলো এবং আমাকে নিয়ে একটি গাছে উঠল অতপর আমাকে এমন উৎকৃষ্ট একটি ঘরে প্রবেশ করিয়ে দিল এর আগে আমি কখনও এর চেয়ে সুন্দর ঘর দেখিনি সে দু ব্যক্তি আমাকে বলল এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর